السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعيده ونستغفره ونؤمن به ونتوقل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلقه فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمداً عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد فما صليت على إبراهيما وعلى آل إبراهيم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 فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لبرآن كريم في كتاب مكن আজকে মার্কাজুল হুদা ইসলামী ভাইরা আল্লাহিত শঙ্কর প্রশংসা করে মেহরবানি করে রত্নকে আমি আপনাদের সামনে কোরআনে করিমের কয়েকখানা আয়াত করেছি আল্লাহ তাও ফিক দান করেন কয়েকখান আয়াতের তরজমা আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো আল্লাহ আমরা ছিলাম কোথায় আমরা ছিলাম জান্নাতে। এজন্য জন্য জান্নাত মূলত আমাদের বাবার বাড়ি আমাদের বাবার বাড়ি কোনটা বলেন জান্নাত আমাদের বাবার বাড়ি যখন বানাইলেন কিন্তু আবার কেন বের করলেন কোন জান্নাতে দিলেন এই আলোচনার সময় আমার হাতে এখন নাই আমরা সকলেই জানি আল্লাহ তালা বলছিল গাছের কাছেও তোমরা যেও না যদি তার ছাত্রকে ক্লাস থেকে বের করে দেয় তো কিছুটা শক্ত আওয়াজে বলে ঠিক না বেঠিক কিছুটা শক্ত ভাষায় বলে না নাদর করে বলে বের হোক এখান থেকে আল্লা তালা বললেন ঠিক না বেটে বলেন বাবার আবার কলেজে ব্যথা লাগে ওহ বের দিলাম। মনে মনে চায় যে আবার ফিরে আসো ফিরে আইসা বলুক যে আব্বা মাফ করে দেবে ঠিক না ব্যাটে গোলা মা যদি মা যদি তার মেয়েকে রাত করে ঘর থেকে বের করে দেয় তো মা মনে মনে চায় যে মেয়ে ফিরে আসুক যদি মেয়ে ফিরে না আসে ছেলে ফিরে না আসে ঘরে ফিরে ওরে তোমরা বলো যে আব্বুর কাছে মাফ চাও বলে কি বলে না মেয়েকে বলে ওরে তোমরা বলো গিয়া যে মার কাছে চাও আসেনি কেউ কেউ তো নাই সবগুলো আরামিন নিজেই বললেন শোনো বের তো করে দিলাম তবে তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা চিঠি যাবে কি যাবে না বের হাই হুদান আমার কাছ থেকে আমার পক্ষ থেকে তোমাদের কাছে কি যাবে এটা চিঠি যাবে আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা চিঠি যাবে এই চিঠি মতে যে চলবা তার আর কোনো ভয় হবে না আর কোন টেনশন হবে না সে নিশ্চিন্তে নির্ভয়ে নির্ভয়ে নিশ্চিন্তে আবার নিশ্চিন্তে নির্ভয়ে ফিরে আসবা ফাল জানুন নির্ভয়ে এখানে আবার ফিরে আসবা নিশ্চিন্তে আবার ফিরে আসবা তোমার একটা সেটার নাম তোর আটার নাম কি বলেন বুঝাইতে পারি নে আমি হ্যাঁ এটা হইল আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা অর্ডিনেন্স যাবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা লিখিত একটা লিখিত এরকম একটা কিতাব যাবে আর কেমনি বুঝেছিস আলমিন বলেন এম যাও এখান থেকে বের হক যাও বের দুজনে বের হোহে তিন রবাহ আলমিন বলেন এহবেত মিনহা জামিয়া দুজনে নেমে যাও এবার তো সবাইকে নিয়ে সবাইকে সবাই মানুষ হইলো দুজন সবাইকে তাই তরজমা হইল দুজনে নেমে যাও তবে তোমার পিঠে যত বাচ্চা আছে আর হাওয়া তোমার পেটে যত বাচ্চা আছে সব বাচ্চা সহ ব্যাগের সহ যা আছে সব নিয়ে এখান থেকে বের দুজনে বের হয়ে গেছেন আল্লাহ বলেন আহা এমন এক পৃথিবীতে তোমরা যাচ্ছ আদু। এখান থেকে বের হো সকলে বের হও বা এমন এক জায়গা যাও যেখানে একে অপরের দুশ্মন তবে না তুমিন সেখানে যাওয়ার পরে আমার পক্ষ থেকে সে দুনিয়াতে গুমরা হবানা আখরাতে বঞ্চিত হবানা সোহা সে দুনিয়াতে আর গুমরা হবানা পথ ভ্রষ্ট হবানা সে দুনিয়াতে পথ হারাবানা আমরাও বলি তোমার হাতে কিতাব তাই পথ হারাবে না তুমি আরে বুঝেন না কথা যার হাতে কিতাব খুলে দেওয়া যায় সে আর পথ হারাবে না সে আর কি হবে না পথ হারাবে না কি তর্জমা করবেন এটা তর্জমা তাহলে আয়া বললো সে পথ হারাবে না এই কিতাব কোন মেয়ের হাতে তুলে দাও এই মেয়ে আর পথ হারাবে না এই কিতাব মেম্বার সাহের হাতে তুলে দাও এই মেম্বার পথ হারাবে না এই কিতাব চেয়ারম্যানের হাতে তুলে দাও এই চেয়ারম্যান না এটা हाथ तुले दाव हरबे ना एस पी सब हाथ तुले दरबे एम पी सब हाथ तुले दरबे मंत्री हाथ तुले दाओ एट हारे ना আমাদের যাত্রাবাড়ির সায়ফ মাহমুদ হাসান হম তিনি একবার বলেন হুজুর বলেন যে এটা কোন কিতাব জানো এটা সে কিতাব যে কিতাবের এক পৃষ্ঠার দাম চান্নাতুল ফেরদাউসের চেয়েও বেশি আপনি বলবেন হুজুর এত কি কথা বললেন আপনি একটা আর শাহিম মাফল কোরআন ভাইরো মা আর শাহজিম সৃষ্টি বিষয় সৃষ্টি সৃষ্টি সৃষ্ট আর কোরআন আপনার অনেক কথা আমার বুঝেন নাই আমি একটা শব্দ ইংরেজি বলিনি করান, সৃষ্ট সৃষ্ট মখলুক মাজিম মৌ হর কলম মুরআল কোরআন ববুল আলমিন বানান নাই কি বলেন সিফাত আলমিনের কি সিফাত যেমন হুজুরের চেহারার সৌন্দর্য এটা হুজুরের সিফাত হুজুরের চেহারার সৌন্দর্য এটা হুজুরের সিফাত ইনি চি এটা ইনার সিফাত এজন্য এটা সিফাত আমি আমার বাচ্চাকে পড়াবো এর অর্থ যেন আমার বাচ্চার কলিজায় অব্বুল আলমিনের সিফাত ভরে দিলাম আমার মেয়েকে পড়াবো এর অর্থ হলো আমার মেয়ের কলিজায় আমি কোরআনে করিম দিলাম অর্থ হলো আমার মেয়ের কলিজায় আমি রব্বুল আলমিনের সিফাত ভরে দিলাম এবার মনে হয় কিছুটা হলো হুচ্ছেন মাসাল তাহলে কোরআন কি বলেন আল্লাহ তালার সিফাত কোরআন কি আল্লাহ জাত। হলো আল্লাহ সিফাত হুজুরের বর্ডি হইলো হুজুরের জাত হুজুরের সৌন্দর্য হলো হুজুরের সিফাত হুজুরের ওয়াজ এর আওয়াজ এটা হুজুরের সিফাত বলে হুজুরের টুপি দেওয়ার কারণে সৌন্দর্য এটা হুজুরের সিফাত সিফাত আবার দুই প্রকার কিছু সিফাত ভিন্ন হয় কিছু সিফাত কখনোই জুদা হয় না যেমন আমার গালের সৌন্দর্য এটা সিফাত এটা এটা কখনোই ভিন্ন হবে না। আবার হয়ে আর বুঝেন নাই কথা কিছু সিফাত আছে যেগুলো কখনো ভিন্ন হয় না কিছু সিফাত আছে মাঝে মাঝে ভিন্ন হয়ে যায় এই জামা পরছে আর সুন্দর লাগে ওটা পড়লে আর এটা হবে না রাখলে আর ওটা হবে না এবার বুঝে দেখলে বলেন তো কোরআন রকবুল আলমিনের কোন ধরনের স্তিফাত কোরআন রব্বুল আলমীর ওই ধরনের সিফাত যেটা রব্বুল আলামিন থেকে কখনোই বিচ্ছিন্ন হয় না আচ্ছা আমার সময়ের সংক্ষিপ্তি বলেন কোরআন কি তাহলে কোরআন দামি বিষয় না বেদামি বিষয় আরে ধরে বলেন দামি না বেদামি দেখেন প্রথম শব্দ আলিফ্লা বলেন তো আশ্চর্য কথা প্রথম শব্দ আলিফ্লা অর্থ কি আমি জানি না এই শব্দ দিয়ে মালিক বুঝাতে চেয়েছেন এটা আমার কাছ থেকে পাঠানো শব্দ এটার সবগুলো শব্দো তোর জমা তুমি বোঝা জরুরি না সুবাহ বলবেন এটা তুমি না। রাস্তা রাস্তা কাঠ লাগানো আছে সদর সতেরো দেখা আছে আছে নাকি মেজর আঠারো এটা শুধু ওই ডিভিশন ছাড়া আর কেউ বুঝবে না এটা তোমরা বুঝা দরকার নেই কিন্তু আমি বুঝছি আমার হাবিবেন এবার বলেন ওহ এটা অর্থ কি কোন কিতাবটা আন্দাজে ওই কিতাবটা কোন কিতাবটা ওই কিতাবটা তোর রব আল বলেন এটা ওইটা যেটা আদম বের হওয়ার সময় দিবুগুলো করছিলাম খবরদার এটা কোন সংশয় নাই আমি সন্দেহ পোষণকারী নাই তো বলি নাই সন্দেহ নাই বলেছি পোষণকারী থাকবে তবে সন্দেহ নাই হ্যাঁ এটার সদাখাতের মধ্যে কোন সন্দেহ নাই এটার কাহানি মধ্যে কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নেই এটা তো আমার পক্ষ থেকে আসা এর মধ্যে কোন সন্দেহ নাই পাঠিয়েছে আচ্ছা তাইলে আমি আমার পঠিত কোরআনে করিমের করেছি ফালা উম শব্দের অর্থ আমি ফসম খেয়ে বলছি লজমা কি এটা আমরা বললাম না আমি কসিল এটা বিপরীত মুখী শব্দ একই শব্দের মধ্যে দুই বিপরীত অর্থ পাওয়া যায় বলেন একই শব্দের মধ্যে কি পাওয়া যায় বিপরীত অর্থ পাওয়া যায় স্বামী এবং স্ত্রী দু একসাথে কি বলে জাউজ বলে এরকম কিছু শব্দ আছে যে শব্দের মধ্যে বিপরীত অর্থ পাওয়া যায় মাওয়ের শব্দটা বহু বছর মা অব্দ উদয়ের জাগা অস্তের জাগা নুজুম মানে সমস্ত গ্রহ উপবি সবগুলোকে এই গ্যালাক্সিতে যা আছে সবগুলোকে একসাথে বলে নুজুম একসাথে কি বলে বলেন আল্লাহ এই আয়া তর্জমা কি পাইলাম উপকার কত কুটি আছে লাখ কয় কুটি কয় বিলিয়ন আপনার কম্পিউটারে এক বসাইয়া নয় বসাইয়া সামনে শুধু নয় বসা যেখানে গিয়ে শেষ করবেন সেখানে গিয়া মোবাইলে আর কম্পিউটার স্ক্রিন কি বলবে জায়গা শেষ আমার কাছে আর ডিজিট নাই এর উপরে এই সংক্ষিপ্ত পরিবেশনে আপনার আমি বুঝাতে পারবো না বুঝে গেছেন এখান থেকে যদি এই ডিজিটের উপরে এখান থেকে আসমান পর্যন্ত আপনি ডিজিট বসানো সংখ্যা সংখ্যা হবে বুঝাবে এটা এবার প্রত্যেকটা তারকা প্রত্যেকটা গ্রহের প্রত্যেকটা নক্ষত্রের কক্ষপথে উদয়ের জায়গা অস্তের জায়গা তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো উদয়ের জায়গা তিনশো পঁয়ষট্টি দিনের অস্তের জায়গা বুঝে থাকলে বলেন তিনশো পঁয়ষট্টি সাতশো প্রতিটা গ্রহের প্রতিটা নক্ষত্রের প্রতিটা চাঁদের প্রতিটা সূর্যের সূর্যের চন্দ্রের প্রতিটা তার জন্য উদয় এবং অস্ত্রের জায়গা আমি রকুল আলমিন সূর্যের তিনশো পঁয়ষট্টি উদয়ের জায়গার কসম খেয়ে বলি তিনশো অস্তের কসম খেয়ে বলি আমি চন্দ্রের তিনশো পঁয়ষট্টি উদয়ের জায়গার কসম খেয়ে বলি আমি মঙ্গল রে বলি মহাকাশে মহাশূন্য সবগুলোর জন্য তিনশো পঁয়ষট্টি উদয়ের জায়গার কসম খেয়া বলি তিনশো পঁয়ষট্টি হস্তের কসম খেয়া বলি এবার বলেন এই বাক্যের মধ্যে কসমের সংখ্যা কত শিক্ষিত মানুষ তো বুঝবেন তাহলে প্রতিটা লেগে সাতশো তিরিশ তাহলে এই কথমটা কত বড় শুনেন তাহলে কোরআন সবচেয়ে বড় কথম কোনটা এটা কোরআনে কেমন সবচেয়ে বেশি কসম কোনটা সবচেয়ে বড় কসম কোনটা বুঝতা তেল পাইতা এটা কত বড় কসম তাহলে কোরআনে কেমি সবচেয়ে বড় কসম কোনটা এটা আল্লা তালা বলেন সমস্ত গ্রহের সমস্ত নক্ষত্রের উদয়ের জাগার কসম খেয়ে বলি হস্তের জায়গার কসম খেয়ে বলি কসমের সাথে আসে কেন কসম খেয়েছেন কোন বিষয়ের উপরে আল্লাহর কসম খেয়ে বলি ইনি বড় আলম ইনি বড় আলে এটা বুঝলেন না কথা আলমে আমি কসম বলি আমি ছুটির উদয় দেখ কসম কে বলি তিনশো পঁয়ষট্টি বলি কি বলেন ইন্নপুরা পুরান নিশ্চয়ই নিশ্চয়ই কোরআন দামি হম নিশ্চয় নিশ্চয়ই কোরআন পড়েন আমার সাথে নিশ্চয় নিশ্চয় নিশ্চয়ই এই কোরআম কত কসম খেয়ে বললেন এই কোরআন দামি ব্যবহার হয় কত কারণ গোটা কোষের সর্বোচ্চ ব্যবহার করছে বিজ্ঞানী নিউটন বিজ্ঞানী নিউটনের কোষ সেল সর্বোচ্চ ব্যবহার হয়েছে কোষ এক জায়গায় জমা করা হয় সবগুলো মানুষের সেল একসাথে যদি ব্যবহার শুরু হয় তারপরেও গ্রহ নক্ষত্রের এই পরিসংখ্যান কেউ বের করতে পারবে না এই কথার পরেও যদি কোরআনের দাম কেউ না বুঝে মামনা আমরাই বুঝি নেই আমাদের পড়াই আমরাই বুঝি নেই আরে কথা ঠিক না বেশি আরো সমস্ত আমরিওদের থেকে এটার দাম বেশি এটার দাম বেশি এটার দাম বেশি এটা যে বাচ্চার সিনায় বাচ্চা দামি এটা যে ছেলের সিনায় ওই ছেলের দামি যে মেয়ের সিনায় ওই মেয়ের দামি যে বাবার ছেলে পড়বে ওই বাবা দামি যে মা বাচ্চা পড়বে ওই মা দামি যে চাচার ভাতিজা পড়বে ওই চাচা দামি যে চাচার জ্যাঠার ভাতিজা পড়বে ওই জ্যাঠা দামি যে নানার নাতিয়ে পড়বে ওই নানা দামি যে দাদার নাতিয়ে পড়বে ওই দাদা দামি কারণে ভাতিজা দামি না দামি বুঝে গেছে তোমার সাথে ওবামার নাতি দামি না বেদামি কোরআনওয়ালার নাতি দামি না দামি দামি দামি দামি বলেন দামি দামি দামি আমাদের উদাহরণ হলো দুই বছরের বাচ্চার উদাহরণ দুই বছরের বাচ্চা সামনে যদি আপনি দুই টাকার একটা নোট দিয়ে দেন দোয়েল একটা নোট আছে দুই টাকা এবার তার সামনে যদি হীরক খন্ড দেন হীরক এটা হিরক খন্ড দামে না দুই টাকার নোট দামি কোনো তুলনা হয় কিন্তু বাচ্চা দেয়নি দিবনি কিনলে দেয় না বুঝে না এটা বুঝে নাই যে সেটাও বুঝে নাই আর কোথাও ঠিক না পি বলেন বুঝে নাই শুধু অপবাদা যে সেটাও বুঝে নাই সে তত ঠিক না বুঝি বলে মনে হয় বুঝাতে পারি নাই আপনি প্রাণেকারিম এটা দামি এটা দামি এটা সম্মানি আমি বললাম যেটা পড়াইছে ওটা ফটো কপি পড়ায় আসল কপি কিতাবিম আসল কপি তো হেমা রেখে দিয়েছি ওটা পড়া ক্ষমতা পৃথিবীর কারণ আ এক কবি স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে মূল কবি প্রধানমন্ত্রীর কাস্টুরিতে আরেক কবি স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে দিন কবি আরেক কবি ডিসির দফতরে আর কবি দফতরে আর কবি দফতরে আরেক কবি আমি এটা রেখে দিয়েছি আমার সংরক্ষণে আমার সংরক্ষিত কিতাবে যদি সারা দুনিয়া থেকে ওখানে আসে আবার ওখান থেকে পাঠা থেকে সেও দামি হয় ঠিক আওয়াজও বের হয় না কি কথা হ্যাঁ দামি না বেদামি দামির সাথে যার সম্পর্ক হয় সে কি হয় মারকাজুল হুদা ইসলামী একাডেমি এটার উদ্দেশ্য কি না দশ টিকা বোতল এটা বানায় পাঁচ কোটি ডলারের প্লান্ট লাগে আর ইন্দ তেলে এটা যেখানে পড়াবে সেটা কত দামি কি হয় যেটা এটার মার্খাস হবে সেটা কত দাবি হবে এই জন্য কোরআন তো ইনসা কোরআন ভালোবাসা কি আসলে বিষয় না দিলের বিষয় তারা শুধু মিস কলের পরে ভালোবাসে এই ভালোবাসা কি বেশি দিন না সামান্য তারা হৃদয় থেকে ভালোবাসে আরে দাদা আর দাদা কে জিজ্ঞেস করেন দুজনের ভালোবাসা নির্ম পরিচ্ছন্ন কেউ কখনোই একজন একজনকে জনকে বলে নাই আমি তোমাকে ভালোবাসি এটা বলার বিষয় না এটা কাজে প্রমাণের বিষয় কথা ঠিক ঠিক বলে বুঝে থাকলে বলেন ভালোবাসা একজনের কটা কটা জিনিস বলেন এক নম্বর কি দোয়া করবেন আহ আল্লাহ আমার কাজ হুদা মাদ্রাসা কে কবল করো চোখের পানি ছাড়া মায়ের টন্টনি আসেনা কি লাগবে তিন নাম্বারে সন্তান ও দিলেন দোয়াও করলেন টাকা দিলেন না তো কিভাবে হবে চেরা তিন জিনিসের নাম চেরার দানি তেল ফিতা চেরার দানি ফিটা তিনটা যখন একসাথ হয় আলো জলে আমাদের দোয়া আপনাদের সন্তান আপনাদের মাল এই তিনটা তখন একসাথ হবে তিন শ্রেণী যখন সমন্বয় ঘটবে ছাত্র ওস্তাদ আপনারা এই তিন শ্রেণীর সমন্বয় হবে এখানে আল্লাহ মেহরবানি করে আমার এই কথাগুলোকে আমার জীবনের পাশেও করে দেন আমার নাজাদের জড়িয়ে করে দেন আপনাদের সকলকে আল্লাহ তালা কোরআনে কারিমেশে জোড়ার তাও ফিক দাম করে ইনশাল্লাহ কোরআন বুকে নিয়ে বাঁচব কোরআন বুকে নিয়ে মরবো ইসা বলেন কোরআন বুকে নিয়ে মরবো ইনশা আল্লাহ কোরআন বুকে নিয়ে হাসনের মজনে উঠবো ইনশা আল্লাহ তালা আমাদের সকলকে কবল করেন্লা سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك